ঃ وما أدراك ما পিক সিব ইং খু নিলুমি কুলে কমি দাফিক বই নিতো ইব ইজিল কু্বতনা রহ কৌল ফ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 صلى الله تعالى عليه والطارق وما আব্দ রসুল তালবসালসলিম গজির الثاقب ফয়জ্লাতীম كل نفس তারক ওমাকমারকজমস্লআ حافظ আমাদের সৃষ্টি করেছেন একেবারে তুচ্ছ পানির এক বিন্দুক আর তারপরে আল্লাহাবুল আলমী মানুষকে বিভিন্ন স্তর পার করে আবার মরণশীল করেছেন ধ্বংসশীল করেছেন মানুষ এত তুচ্ছ দুর্বল বস্তু হতে সৃষ্টি কিন্তু অধিকাংশ মানুষ যদি আল্লাহাবুল আলমিনের আসমানি দিক নির্দেশনা হেদায়তনামা ফলো না করে অনুসরণ না করে তাহলে তাদের অন্তর পাথর চাইতে শক্ত হয়ে যায় মানুষকে আল্লাহরাব ইচ্ছা করলে বড় শক্ত মজবুত সৃষ্টি বস্তু থেকে সৃষ্টি করতে পারতেন সৃষ্টি করতে পারতেন স্বর্ণ দিয়ে চাঁদি দিয়ে হেরামণি মুক্তা দিয়ে কিন্তু আল্লাহরাবুল আলমী মানুষকে সৃষ্টি করেছেন মেম্মাইন দাফেক মেম্মিম মেহিন তুচ্ছ ঘিনিত পানি অরুচিকর পানি থেকে জি কোথাও কোরআন কেরি মে মেম্মা ইনজেস না বলেনি এটি আমাদের দেশের বক্তাদের কথা অথবা যাদের কোরআন সোনার গবেষণা নেই জ্ঞান নেই সেসব আলেম সমাজের কথা কিন্তু কোরআন সোনাতে কোথাও এত শ্রেষ্ঠ সৃষ্টিকে পক্ষ থেকে আলাইম আল্লাহ বলছেন আমি মহাম্মালামকে সম্বোধন করে যে তুমি যা কিছু জানতেন না তার শিক্ষা তোমাকে আল্লাহ দিয়েছেন বিশেষভাবে সবাইকে আল্লাহ শিখিয়েছেন কিন্তু নবী মোহাম্মদ রসুরছেন বিনা কোন ওস্তাদে আর এমন কিছু শিখেছেন আর এত পরিমাণ শিখেছেন এত সুন্দর কথা শিখিয়েছেন যা ইহকাল পরকালের সার্বিক কল্যাণ শুধু তার জন্য নিয়ে আসেনি সমস্ত মানবতার জন্য নিয়ে আসছে আমাদের ধারাবাহিক তফসির চলছে যেন তৌফিক দান করেন যা কিছু বলবো সহি কথা বলার তৌফিক দান করেন সহিথার প্রতি আমল করার তৌফিক দান করেন এবং সহি শিক্ষা নেওয়ার আল্লাহ রব আলমিন আমাদের সকলকে আপনাদেরকে দান করেন নাম হচ্ছে সুরা তার নামটি নেওয়া হয়েছে বা নামকরণ হয়েছে প্রথম আয়াতের দ্বিতীয় শব্দ থেকে অসামায় ও তারেক এই তারেক শব্দটি দিয়ে নাম করা হয়েছে তারেক মানে কি তারেক ইসিম ফাইলের সেগা তারাক আয়াত রুখো তার কান তরুক আরেক তারেক মানে হচ্ছে রাত্রে প্রবেশকারী একটা অর্থাৎ রাত্রে আবির্ভূত কোন বস্তু রাত্রে যা আগমন করে বা প্রকাশ পাই সেসব বস্তু রাত্রে যা আসে বা যে আসে তাকে তারেক বলা হয় এটা প্রচলিত আরবি অর্থ এর আগে এর মূল অর্থ আরেকটি রয়েছে তারা এত রকম ব্যবহার করে না আজকাল মানুষ ইংলিশ বলতে শিখেছে ইংলিশটা বেশি বুঝে কি বুঝে দরজায় গিয়ে নক করলাম তাই না জি এত রাতে আপনাকে নক করলাম বললেন না করলাম জি রাত্রে আগমনকারীকে রসুর উল্লাহামের হাদিসে তারেক বলা হয়েছে যারা বাইরে থাকে তাদেরকে স্ত্রী কে না জানিয়ে হঠাৎ করে রাতের অন্ধকারে আচমকা গিয়ে বাড়িতে পৌঁছে গেলেন যখন টেলিফোন যোগাযোগ ছিল না এখন তো মোবাইল হয়েছে আগে তো টেলিফোন ছিল কোথায় শহরেও না ঠিক না আমাদের চোখের সামনে পনেরো বিশ বছর আগে অবস্থা ছিল শহরে এত খারাপ অবস্থা ছিল লাগাচ্ছি এক লোককে আর এক কার বাড়ি গিয়ে ঢুকে বসে আছে টেলিফোন একবার ঢাকাতে একটা টেলিফোন করছি আমার আত্মীয় পরিচিত করেছি ওকে ওর নাম্বার কাছ থেকে সরাসরি তো এই যে আপনারা যেতেন পনেরো বিশ বছর আগে বেশি না পনেরো বছর বললো মানে মোবাইল আসার আগে তো সেই সময় বাড়িতে গেলে আর মাঝামাঝি বা মন্দ সার্ভিস পনেরো দিন থেকে এক মাস ওই দিক থেকে চিঠি আসলে অসুখে চিঠি আসলে অসুখ ভালো হয়ে আর এক অসুখ কখন সুস্থ হয়ে গেছে জি সুতরাং ও সব চিন্তা করে লাভ যে কি অসুখ আর ও সব লিখেও লাভ নেই লিখবো রাস্তায় যেটি তার আগে ভালো হয়ে কিন্তু আজকাল সমস্ত টেনশন মাথাতে আপনাদের ঢুকে আছে কেন এই টেলিফোনে মাথা টেনশন ঢুকিয়েছে একটু আপনার স্ত্রীর মাথার কথা বিছানাতে উঠতে পারে না কিচ্ছু হয়নি সর্দি কাশি বিছানাতে উঠতে পারে না যে পাক করতে পারেনি উজুবিল্লা টেনশন ভরা তো কি করবেন আর আপনি না ভালো করে কাজ করছেন না ডিউটি করছেন ঠিক ভাবে না ঘুম আসছে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আরামে ঘুমিয়েছি আরামে পড়া করেছি বিবাহিত মানুষ করেছে কি আছে আল্লাহ ভরসা ভরোসা এবার হাজার কে আর ইসমাইল কে রেখে গিয়ে আরামসে নিজের কাজ কর্ম করেছেন এবার বন্ধী করেছে কোন টেনশন ছিল আল্লাহ ভরোসা যত উন্নতি বাড়ছে বাড়ির কাছে গিয়ে নেমেছেন আর রাতের অন্ধকারে গিয়ে পরে জানে না কিছু না সবাই শুয়ে গেছে আর করে আর রাতের কোথায় গিয়ে বসে থাকবে ঢুকিয়ে পড়লাম রাত্রি নয়টা দশটা এগারোটা বারোটা নিষেধ এটা হাদিস না জানিয়ে নিষেধ জি হ্যাঁ সেই হেকমত মাসলাম বলা হয়ে যাবে তোর কথা বোঝা যাচ্ছে না জি হ্যা কেন যে এতে করা হয়েছে কিন্তু আজকাল এই ফতুয়াই হাদিসের আমল হ্যাঁ হাদিস টেলিফোন ব্যবস্থা পৌঁছেছি বাড়িতে যেতে পারেন কারণ প্রস্তুত হ্যাঁ আপনার আপ্যায়নের জন্য প্রস্তুত আছে আপনার ইস্তেকবালের জন্য আপনাকে রিসিভ করার জন্য প্রস্তুত আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে রসুল নিষেধ করেছেন কোন পুরুষকে নিজের পরিবার স্ত্রীর কাছে অ নিজের স্ত্রী এমন নয় যে ডিস্টার্ব বোধ করবে এই রাত্রে এসে ঘুমটা খারাপ করলে রাত দুটো দুটা তিনটে না না ও তো খুশি হয়ে যাবে যে সময়টাই আপনাকে পাবে তাই না তারপর রাতে নিজের পরিবারের কাছে নক করতে মানে প্রবেশ করতে রাত্রে আগমন করা আসা আসতে নিষেধ করেছেন রাত্রে বাড়িতে ঢুকতে নিষেধ করেছেন যদি যান যাওয়ার পরে মসজিদে গেলেন দুই রাখ সড়াতা তাদের করলেন আর মানুষ যেগে আছে সবাই দেখা শেখা হলো আর তার মধ্যে প্রস্তুত হয়ে গেছে বাড়ি প্রস্তুত করে নিয়েছে ঘর বাড়ি প্রস্তুত করে নিয়েছে আগে থেকে জানা আছে অথবা গিয়ে কিছুক্ষণ ভালো কাপড় চোপড়ি প্রবেশ করেন কিন্তু রাতের অন্ধকারে তো এই সময় সুযোগ থাকে না জানিয়ে গেলে এক কথায় যেটা বলছিলাম যে এই এইতরোকা শব্দটি হাদিসে এইরকার রাজু রাতে আসা এই রাতে আসার অর্থ রয়েছে অতারেক পূর্বের জীবনে সলাত আদি করলেন এতে মগরে কিন্তু অন্যের মা রয়েছে যেটা বেশি প্রসিদ্ধ সেটা ছিল এশার সলা মাগরে সলাদ সাধারণত এত লম্বা হয় না মাঝে মধ্যে অবশ্যই একেবারে ছোট হয় না এটা সলা রাখা উচিত আপনাদের অবগতির জন্য আজকাল মনে করে মুসুলা যে মাঘরে সব সময় ছোট সুরা দিয়ে কখনো বেশি রয়েছে দুই পৃষ্ঠার বেশি রয়েছে পড়েছেন যে লম্বা পড়েছেন মাঘরেবে সারে সার ছোট ছোট শুধু সুরা পড়তে হবে ফালাক ইত্যাদি এসব খোলা ফেরা সের যুগে শুরু হয়নি চার খালিফা যুগে শুরু হয়। আর এই ধারণা যে মাঘের বের সময় খুবই কম বড় সুরা পড়া যাবে না এইটাও বললি এটাও বললি এত শর্ট সময় নয় যে দশ মিনিটের মধ্যে মসজিদে পড়িয়েছিলেন আর তাতে সুরা বাঁকা বড় বড় সুরা প্রথম রাগাতে বাঁকা দ্বিতীয় রাগাতে যদি পড়ে কঠিন ব্যাপার চাষ আবাদে খেজুর বাগানে কাজ করে এসছে কঠিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে চাই যে তাড়াতাড়ি সলাদটা হয়ে যাক আরাম করবো লম্বা সুরা ধরিয়ে এসার নামাজে তারপরে এক সাহাবি এতে সংক্ষেপ করা আছে সেই পড়তে সাহি না আলাদা নামাজ পড়ে চলে গেছে আপনার জামাতে সলাত আদায় করেনি জামাত ছেড়ে চলে গেছে আলাদা নামাজ পড়ে তখন মহাস বলেছিল ও মুনাফিক হবে ওর মধ্যে এই দোষটা আছে হয়তো কোন ক্ষেত্রে যে ক্ষেত্রে আপনাকে এই জন্য এটা বৃহৎ স্বার্থ হচ্ছে যে আপনাকে প্রস্তুত থাকতে হবে যে মেজাজ গরম সুতরাং যদি মেজাজ গরম দেখায় আপনাকে বদ মেজাজ আপনি দিল সুতরাং আমি ছাত্র ভাইদেরকে ভালো করে চিনে ফেলেছি বুঝতে পারছেন আমি ভালো করে জানি আমি বলি যে ও কবর পৌঁছিবে খবর পৌঁছাবে কেন পৌঁছায় চরিত্র এসে বলে দিলাম যুগল চরিত্র হচ্ছে এটা নোংরামী চরিত্র এখানকার কথা ওখানে গিয়ে লাগাবে উদ্দেশ্য হচ্ছে ওর ভালোবাসা হাসিল করা অসৎভাবে পাপের রাস্তা দিয়ে তো পৌঁছে দিছ ওর কাছে মোনাফিক না এইরকম লম্বা লম্বা সুরা পড়েছে যা সম্ভব নয় মানুষের জন্য নবী কেন মাজকে ডাকলেন ডাকার পরে যে কথা বলেছেন এটা এখানে আছে তুমি কি ফেত নাবাজ নাকি হ্যাঁ ফিতনা তিন সৃষ্টিকারী করে বলেছিলেন। তারপরে তোমার জন্য যথেষ্ট নয় যে এসার সালাতে বা মাগ যদি গড়ি পড়তে হয় মাগরেবে অশ্মায় অত্যাক পড়বে অশামশি অদোহা পড়বে ওল্লাই লে যা পড়বে ইত্যাদি এই ধরনের সুরাগুলি মানে মধ্যম মাঝারি ছোট সুরা মাঝারি ছোট সুরা পড়তে পড়েছে তিন রকমের রয়েছে তো সব কথা তো বলা সম্ভব নাই তবে এই বিষয়গুলি জানার অনেক কিছু রয়েছে জানার অনেক কিছু রয়েছে মুফাসাল তিন ভাগে বিভক্ত কিসের শপথ করছে আল্লাহ আকাশে এই সুরাই দুইবার করে শপথ রয়েছে কসম রয়েছে একবার প্রথম কসম হচ্ছে আকাশের এখানে তারপরেও আবার আকাশের কসম করেছে কিন্তু আকাশের বৈশিষ্ট্য বা সিফাত গুণ ভিন্ন ভিন্ন আল্লাহ উল্লেখ করেছেন আকাশের শপথ বা রাত্রে সহজ ভাষায় যার রাত্রে আসে আগমন করে তার শপথ এই রাত্রে আসে বলতে কি বোঝানো হয়েছে যদি আল্লাহর ওপর স্বয়ং এর তফসির না করে দিতেন অথবা রসুল উল্লা সব তফসির না করতেন তাহলে আমরা তখন কল্পনা জল্পনা করে তফসিল করতাম বা তার আগে দেখতাম যে সাহাবাহরাম কোন তফসিল করেছেন কিনা তাবাইনরা পড়েছেন কিনা এই ক্ষেত্রে এইরকম কোন আমি আছে কিনা সালাফদের যদি সালাফদের না থাকে তাকে বিশেষ করে সাহাবাহরাম তাবই নবী সাল পরে। তাহলে তখন এই শব্দ যতটা অর্থ বহন করে তা দিয়ে তফসিল করা যেতে পারে তারেক রাত্রে যা কিছু আগমন করে যেই আসে তারই কশল তাইলে তাই না ব্যাপক হয়ে যেত। কিন্তু এখানে আমভাবে তফসির রাখা যাবে না ব্যাপক তফসির তারেকের রাত্রে যা কিছু আগমন করে বা যে কেউ আগমন করে রাত্রে আগমন করে অধিকাংশ বিপদ আপদগুলি রাত্রে আসে হ্যাঁ রাত্রে রাত্রে দেখা যায় আকাশের তারকা তাই না দিনে দেখা যায় না রাত্রে আগমন করি হ্যাঁ জিনের ছাড়াও ছড়ি হয় রাত্রে আসতে পারে ব্যক্তি হোক আর বস্তু হোক কিন্তু না এখানে আল্লাহ রব্বর স্বয়ং তফসির করছেন তাহলে দিয়ে শোনেন কেমন করে তফসির এখানেই তফসির যে। কোরআন দিয়ে কোরআনে তফসির দুই রকমের রয়েছে কখনো সাথে সাথেই তফসির যেমন এইখানে রয়েছে আর কখনো এখানে সংক্ষেপে রয়েছে অন্য সুরায় অন্য আয়াতে সেটা বিস্তারিত রয়েছে এরও দৃষ্টান্ত উদাহরণ যারা বেশি পড়তে চান আরবিতে পড়তে পারেন তাদের অবগতির জন্য বলছি দুটি তফসিল রয়েছে একটি হচ্ছে যেটা আগে লিখা হয়েছে আমার জানা মতে এমনিতে কোরআনের তফসিল কোরআন দিয়ে তফসিল কাসিরও আছে কিন্তু আদিস দিয়েও আছে সালাফদের উক্তি দিয়েও আছে আরবি ভাষা দিয়েও আছে কিন্তু শুধু কোরআনে তফসির কোরআন দিয়ে আর অন্য কিছু নেই ভারতের বড় একজন আলেম আল্লা সানাউল্লা পাঞ্জাবের কাদিয়ানিদের বিরুদ্ধে সবচেয়ে বড় মোনাজের ছিল যাকে বলল হায় ফাতে কাদিয়ান কাদিয়ান বিজয়ী জি হ্যাঁ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার শিষ্যরা সানাউলসারে আলের মোনাজের মাধ্যমেই দমন হয়েছিল এবং তিনি শুধু মোনাজেরাই করেননি বহাজ করেনি বরং তার সাথে সাথে তিনি মোবাহলাও করেছিলেন এবং মোবাহলার পরিণাম দেখা গিয়েছিল যে যে বাতিলপন্থী হবে সে আগে ধ্বংস হবে এটি ছিল মোবাহলা বদুয়া নিজের ওপর দেওয়া মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কিছুটা আগে এনতেকাল মনহাই স্বাধীনতার পরে কি তার একটু আগে হইতে পারে আজকে থেকে সত্তর বছর আগে বা একশো বছর হচ্ছে এই যুগটা একশো থেকে সত্তর এই সময় জি হ্যাঁ চল্লিশ বছর বেঁচে ছিলেন এটা অস্পষ্ট থেকে যায়নি হক যার মৃত্যু হয়েছিল মরে পড়েছিল জি মৃতদেহ বাথরুম থেকে উঠানো হয়েছিল অবস্থায় জি ডাইরিয়া ধরেছিল ডায়রিয়ায় ধ্বংস হয়েছিল এসব জীবনের উপর বিভিন্ন বই পুস্তক লেখা হয়েছে ভারত পাকিস্তান থেকে এবং বাংলায়ও আশা করি অনুবাদ হয়েছে সেগুলির কাদিয়ানি তাদের ইতিহাস সম্পর্কে কাদিয়ানি একটি কাফের ফিরকা কাফের এতে কোনো সন্দেহ নেই এবং মুসলিম অনেকগুলি দেশে অমুসলিম বলে তারা ঘোষিত বা স্বীকৃত পাশ করা আছে যেমন সৌদি আরবে কাদিয়ানি পাসপোর্ট দিয়ে কেউ হজ করতে আসতে পারে না কারণ কাফের এরা মুসলিম নয় মুসলিম ফিরকা বেরল বিবন্দী ও মুক্তমক এই রকম নয় কি তারা অমুসলিম বলে ঘোষিত আইব খার্যু হয়েছিল জি জি একাত্তরে বাংলাদেশ হওয়ার আগেই কিন্তু তার মানে আসল হচ্ছে যে বাংলাদেশের যেটা আইন সেটা হচ্ছে যে কাদিয়ানিরা হচ্ছে অমুসলিম কাফের মুসলিম নয় তারা কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পরে সেটাকে হয়তো রাখা হয়নি যার ফলে কাদিয়ানিদের খুব বাড়াবাড়ি চলছে বাংলাদেশে সতর্ক সাবধান থাকবে আল্লাহ করেন একটি তফসির আমি পড়েছি দেখেছি খুব পুরাতন ছাপা কিন্তু আর হয়তো ছাপানো হচ্ছে কি না আমার জানার নেই সুতরাং ছাত্র জীবনে পড়েছিলাম জি আর একটি তফসির হচ্ছে মদিনার একজন বড় আলে জি মোহাম্মদ আল আমি তফসির আজওয়ান জি যেটা আরবদের কাছে খুব প্রসিদ্ধুল কোরআন বিল কোরআন তফসিরুল কোরআন বিল কোরআন যদিও তাতে ফিরফি মাসাইল বেশি রয়েছে কিন্তু কোরআনে আয়তসির দি তফসিরুল কোরআন বে কালামির রহমান হ্যাঁ নামটা মনেছে তফসিরুল কোরআন বে কালাম রহমান এটা হচ্ছে সানো আমর আমরি তফসিরের নাম জানবে তুমি হে নবী সালাম বা হে মুসলিম যে তারেক বা কি জিনিস তারেক বা কি বস্তু বা তারেক রাত্রে আবির্ভূত বস্তু কি রাত্রে আগমনকারী বস্তু কি আল্লা বলছেন নক্ষত্র উজ্জ্বল তারকা হচ্ছে তারেক তাহলে আল্লাহ কসম করছেন কিসের আকাশের এবং আকাশে যে উজ্জ্বল নক্ষত্র রয়েছে তার কসম তার শপথ করছেন এ উজ্জ্বল নক্ষত্র বলতে সমস্ত নক্ষত্র তারকার সেগুলির আল্লাহ কোসম করেছেন তাহলে খাস নজমের বিশেষ বিশেষ তারকার আল্লাহ কসম করেছেন আল্লাহলাম কসম করা হইল কিসের জন্য কসম কি প্রকাশ করা জন্য বলার জন্য কৌসেটা হচ্ছে এই বাক্যটি যদি মাসাল্লা আর কিছু মানে জানা আছে ইন মানে আর কিছু জানা আছে হ্যাঁ নিশ্চয় ইন ইনাহ এটা একটা ই ভালো ইন কখনো কখনো ইন থেকে মুখাফা ইন হয় জি জি তো সেটা নিশ্চয়ের অর্থ হবে জি তৃতীয় এই দুটাই এখানে না হ্যাঁ যদি শর্তে তো যদি শর্ত মানে তো যদি যদি এরকম করো তা আমি ওইরকম করবো তাই তো ইন যদি এটাই মানে তো যদি ইন নাফিয়া ইন না এর অর্থে লায়ের অর্থে হয়ে থাকে ইনকে কি বলে মেরেছে বা ও লাম্বা দিয়ে যে আয়াতগুলি শুরু হয়েছে লাম্মা মানে যখন হ্যাঁ কিন্তু এখানে লাম্মা যখন না লামা মানে মানে ইতুতাহ না আর ইল্লা। ইগিদের জন্য আগে না করে হ্যাঁ করা হচ্ছে কোনো কিছুকে না করে যদি হ্যাঁ করা হয় তো কি অর্থ বহন করে হম আমি এই কথা ছাড়া কিছু বুঝি না মানে কি এটা একটা বাক্য আর এইটাই কথা আমি আড়কভাবে বলছি আমি এটাই বুঝি আমি এই কথা ছাড়া কিছু বুঝি না আর এটা হচ্ছে আমি এটা বুঝি এটা বুঝি বা এটাই বুঝি পার্থক্য আছে না কি পার্থক্য আছে পার্থক্যটাতে তাৎিদ বেশি আছে আমি এ ছাড়া কিছু করব না আমি এটা করব বুঝে গেছে আমি তোমার তাকিদের জন্য আগে না করা হয়েছে তারপরে হ্যাঁ করা হয়েছে আর তাকির বল হাসকুলা আলহ হাফেজ করে দি তারপরে টানা অর্থ মানে ভাব অর্থ করবো যেটা বুঝতে সুবিধা का मानूस नहीं সুরক্ষাকারী আছে তার সংরক্ষণকারী আছে বা আর একটু অন্যরকম করে বলি এমন কোন জীব নেই যার সংরক্ষণকারী বা সুরক্ষাকারী নেই এমন কোন জীব নেই যার সুরক্ষাকারী নেই ইনকুলণ আলী হাফেজ শাব্দিক অর্থ করলাম এখন ভাব অর্থটা অর্থ সহজ প্রত্যেক জীবের ওপর সুরক্ষাকারী রয়েছে প্রত্যেক জীবের ওপর কি রয়েছে সুরক্ষাকারী রয়েছে বোঝা সহজ মার্জিত সাবলীল শুনতে ভালো লাগছে কিন্তু শাব্দিক অর্থ বুঝতে পারলেন না কোথা থেকে প্রত্যেক জীবের ওপর সুরক্ষাকারী রয়েছে তো লাম্মা মানেও বুঝতে পারলাম না আর ইন মানেও বুঝতে পারলাম না তাই না? কিন্তু প্রথমটাতে প্রত্যেকটা শব্দের অর্থ ইন মানে যে না হয় বুঝতে পারলেন আর লাম্মা মানে ইল্লা তাও বুঝতে পারলেন এর মানে কি আয়তের তফসির হচ্ছে দুইটি একটি তফসির হচ্ছে যে প্রত্যেক মানুষের ওপর বিশেষ করে প্রত্যেক প্রত্যেক মানুষের মানে অন্য প্রাণী হইতে পারে বিশেষ করে মানুষ কারণ মানুষ এবং জেনের জন্য কোরআন কেরি নজর হয়েছে তাদের হতে আয়তের জন্য প্রত্যেক মানুষের আমল সংরক্ষণকারী ফেরিস্তা নিযুক্ত আছে এমন কোন মানুষ নেই যার উপর লেখক বীর সংরক্ষণকারী আমল সংরক্ষণকারী ফেরেস্তা নিযুক্ত নেই সবার সাথে নিযুক্ত আছি নবী অলি সিদ্দিক সোহাদা সলিন আলেম জাহেল সৎ অসৎ মমিন কাফের সবার জন্য নিযুক্ত আছে জি হ্যাঁ সংরক্ষণকারী ফেরেস্তা তোমাদের আমল গুলিকে সংরক্ষণ করে তোমাদের আমল গুলি দেখাশোনা করে রেকর্ড করে সুরক্ষা করে এজন্য রয়েছে কেরাহমান সম্মানিত তারা আর একটা হেফাজত মানে রেকর্ড করা নয় হেফাজত মানে আমল নেকি এবং গুণা ভালো এবং মন্দ কাজ বা কথা লিখা নয় এখানে জীবনের সুরক্ষার কথা বলা হয়েছে জীবনের হেফাজতের কথা বলা হয়েছে এখানে আমলের হেফাজত না কিসের হেফাজত জীবনের কি অর্থ হবে এমন কোন মানুষ নেই যার সুরক্ষার ব্যবস্থা আল্লাহ করে রাখেননি তার হেফাজতের জন্য মালায়কা ফেরেস্তা নিযুক্ত আছে সুবাহ আল্লাহ এই অ্যাক্সিডেন্ট গুলি দেখলে বুঝতে পারবে বিভিন্ন কেউ মরে গেল কে আহত হইল আর কারো কিছুই হইল না এই পার্থক্য করার মানুষের ক্ষমতা আছে ওই গাড়ির চালকের ক্ষমতা আছে অথবা প্যাসেঞ্জারের ক্ষমতা আছে আমি আমার ভাই আমার যে বেল্ট ছিল না আর আমি যে খুব জেগেছিল এরা ঘুমাচ্ছিল আমি জেগেছিলাম না সেই জন্য বেঁচে গেছি এরা হচ্ছে মূর্খ এরা ইসলাম বুঝে না এরা দিন বুঝে না এরা মনে করে আমি নিজেই কে বা যেতে তার আগেই এক্সিডেন্ট অনেক অনেকে মারা গেছে তাতে অনেকে মারা গেছে অনেকে আহত হয়েছে অনেকে সহিমত এসছে একটা ছোট বাচ্চা কিন্তু মনে হচ্ছে আয়াতের আলোকে যে আল্লাহ আর সেই হাফেজা আলাই হাফেজ হেফাজতে নিয়ে ওকে ওখানে গিয়ে শুয়ে রেখেছ মা মারা গেছে মা নেই মা যে মায়ের কোল থেকে গিয়ে বাচ্চা বেচা গেছে যার আল্লাহ এখন রুজি রেখেছে অসত হতে পারে সে অসত হইতে পারে আবার বিশেষ ভাবে জি বিশেষ ভাবে মাই এত হাসা ভাবে যে সাথে রয়েছে অনেক লোকদের এটা হইতে পারে কিন্তু অনেক সময় অসৎ লোককে আল্লাহ বাঁচিয়ে দিতে পারেন কারণ তোকে আমি আরো রাখব তোর পরীক্ষার জন্য তোর দ্বারা মানুষের পরীক্ষার জন্য অথবা বিভিন্ন হেকমার অহস্য তত্ত্বের জন্য আল্লাহর হেকমতা থেকে রাখাই জি সেই জন্য বুঝতে বললেন হেফাজত করা কোরআনে করিমের সে আয়াতটি কারো সুরারুয় রাগ ডিউটিতে আসে ডিউটি করে ফেরেজ তারা মোয়াক্কেবাদ মিমবাইনি মানুষের সামনে এসে কাছে এসে তারা হেফাজত করে ইহা মিন আমরিল্লাহ আল্লাহ যে সৃষ্টিগত রয়েছে আমরে সৃষ্টিগত নির্দেশ কোথাও দুর্ঘটনা হলো কোথাও বিপদ আদালতের সামনে পড়ল কোথাও কোথাওত আসো সেই ক্ষেত্রে হেফাজত করে সুরক্ষা করেছে তাহলে দুটোই তফসির কোরআন এখানে মজুদ রয়েছে ইহাফেদ এখন আল্লাহ মানুষকে চিন্তা করতে বলছেন যে তুমি নিজের সৃষ্টি নিয়ে একটু চিন্তা করো তাহলে আল্লাহকে চেনে নেবে নিজের সৃষ্টি নিয়ে মানুষ যদি চিন্তা করে তাহলে আল্লাহ যেটা দাখিল আভ্যন্তরীণ নিদর্শন আল্লাহকে চেনার উপায় ভিতরে আছে আর একটা হচ্ছে দিগন্তে আফাকে সানিম আয়াতিল আফাকে আল্লাহ বলছেন তোমাদের কি আল্লাহকে চেনার ব্যবস্থা তোমাদের শরীরেও আছে অফি আনফুসহিম মানুষ একটু চিন্তা করুক গভীর ভাবে দেখুক এখানে দেখা মানে নাজারাত তাদা গভীর ভাবে চিন্তা করে দেখুক মিম্মা খোলেখ মিম্ম ছিল আসলে মিন হারফেজার বা যে কোন হারফেজার যখন মায়ের ওপর আসে তখন আলীফটাকে যতই পড়ো তুমি হ্যাঁ পয়সাওয়ালা হয়ে যাও আরে রাজা আরে রাষ্ট্রপতি আর দুনিয়ার সবচেয়ে তো বড় পুঁজিপতি আর দুনিয়ার সবচেয়ে বড় আল্লামা আর সবচেয়ে বড় দায়ী আর মহাদেশ কি থেকে হয়েছে তুমি তোমার পয়দা হওয়াতে আর একজন আছে তুমি ভিন্ন ভাবে এসেছ না না না সব এক সব এক আমাদের আসলে কি থেকে সৃষ্টি করা হয়েছে তাকে আল্লাহ বলছেন শোনো হোলেখা মিম্মা ইন্দাফেক মানুষকে সৃষ্টি করা হয়েছে সবে গেত পানি থেকে পানি আর দাফেক যেটা জাম্পিং করে যে পানিটা পড়ে এবার লাফ দিয়ে যে পানি পরে দাফাকে মানে তাদাফক পানি যে কি করে পানির ফোহারা যে ছুটে এটাকে কি বলে তদ যা পানি বের হচ্ছে খুব বা খুব জোরে এটা হচ্ছে তাদফ মিমাইন দাফেক যে বীর্যটা নির্গত হয় এই পানি থেকে সবাইকে সৃষ্টি করা হয়েছে এখন রোজ মেম্বাইনি তার যেটা নির্গত হয় যেটা বেরিয়ে আসে এই পানি তুচ্ছ পানি সবে স্কলিত পানি বেরিয়ে আসে মেরুদন্ড সুল হচ্ছে মেরুদণ্ড এই যে মেরুদণ্ডের বহু বচন এটা জি তাহলে এই সুল মানে মেরুদন্ড আর এই তারিবতন বা তারাইব এর অর্থ হচ্ছে বক্ষের ওপর ভাগ বক্ষের আরবি ভাষাই তারাই বলা হয় মহিলারা মালা পরিধান করলে মালা ঝুলতে থাকে এবার বুঝতে পারে স্যার ঝুলে আসে এই যে আমাদের হাড্ডি রয়েছে হাড্ডির নিচে হ্যাঁ একটু নিচে বক বকের ওপর ভাগ এটা এই পানি নির্গত হয় এই দুইয়ের এর মাঝ থেকে উভয়ের মাঝ থেকে মেরুদণ্ড এবং বক্ষের উপভাগের থেকে থেকে। মধ্যবর্তী স্থান আয়তের তফসিল পুরনো যুগ থেকে এরকম রকম করা হয়েছে তফসিল এরকম রয়েছে যে পুরুষের মেরুদণ্ড থেকে সুল থেকে মেরুদন্ড থেকে আলো মহিলার বক্ষ থেকে এইসব তফসিল সাধারণভাবে প্রসিদ্ধ কিন্তু শেখি রাহেমা বলছেন বক আর এটা হচ্ছে পেছন দিক বলা হয়েছে মেরুদন্ড বলা হয়েছে এই দুইয়ের মাঝখান থেকে অর্থাৎ গভীর স্থান থেকে বেরিয়ে আসে উদ্দেশ্য হচ্ছে অমুক হাজাল মাকান তিনি বলছেন এই যে শরীরের গভীর স্থান থেকে বেরিয়ে আসে বা স্কলিত হয় কি এই বীর্যুরুষের রয়েছে এবং নারীরও বীর্য রয়েছে বীর্যের ধরনের পার্থক্য রয়েছে যেমন হাদিসে রয়েছে যে পুরুষের বীর্য গাঢ় হয় আর তারপরে ওতে আর মহিলা বীর্য সম্পর্কে রাকিকুন আবিয়া রাকিকুন রাকিকুন আসার পুরুষেরটা সাদা এবং গাঢ় হয় আর নারীর হয় রাক একটু হলুদ বর্ণ হয় আর পাতলা হয় এত গাঢ় হয় না পুরুষদের পুরুষদের মধ্যে যারা দুর্বল থাকে বা যারা হস্ত মৈথন বেশি করে যারা চরিত্রহীন বা শারীরিক দুর্বল তাদের পাতলা হয় আবার তাদের আবার খুব পাতলা হয় অনেকের এটা একটা রূপ এই দিয়ে সৃষ্টি করেছেন মানুষকে ইন্দ নিশ্চয় আল্লাহুল আলমিন মানুষকে ফিরিয়ে নিতে সক্ষম রাজে মানে পুনর্জীবিত করা কোন মুশকিল কাজের অবশ্যই সক্ষম আল্লাহ রব্দুল্লা আলম এটা তাহলে একটি তফশ্রীর যেটা প্রসিদ্ধ তফশ্রী কেউ কেউ বলেছেন যে এই সম্পর্ক হচ্ছে ফিরিয়ে নেওয়ার সম্পর্ক হচ্ছে বীর্যের সাথে যে বীর নির্গত হয়ে গেছে বেরিয়ে চলে আসছে সেটাকে আবার শরীরে ফেরাতে পারবে কেউ কোন মেডিকেলে যে না তোমার শরীরে ওইভাবে ফিরিয়ে দেবো আবার যেখান থেকে বেরিয়ে আসছে কক্ষণ সম্ভব না কিন্তু আল্লাহ যদি চান স্মরণ করো সেই দিবস কেউ মহাদিবসকে আখেরাতের দিন যেই দিন পরীক্ষিত হবে তুবুল্লাহ পরীক্ষিত হবে সারায়ের সারি রতনের বহু অর্থাৎ গোপনীয় বিষয় লুকায়িত বিষয় মানুষ যে লুকিয়ে রেখেছে এত ভালো মানুষ এত ভালো কাজ করেছে সবাই গোপনে আপনার নেকামল থেকে গেছে আর যত গোপনে নেকামল হবে বিশেষ করে সুন্নত নফলগুলি যত গোপনে হবে তত বেশি ফরজের ক্ষেত্রে প্রকাশ করার আ গুরুত্ব রয়েছে কারণ ফরজ যদি প্রকাশ না করেন বিশেষ করে ফরজ এগুলো যদি প্রকাশ না করা হয় তাহলে মানুষে আপনাকে অপবাদ দেবে জিতবে নামাজি হ্যাঁ ঠিক না ইতো কিরিবন জাকাতটাও দেয় না সেই জন্য এইসব ক্ষেত্রে প্রকাশ করার ফজিলত রয়েছে এবং প্রকাশ করতে হবে অনেক ক্ষেত্রে অবস্থা যেমন জামাতে সহকারে সলাত আদায় করা ফরুজদের জন্য ফরজ মানে পরীক্ষা যেমন ইমতেহান বা এখতেবার মানে পরীক্ষা তাহলে এটা একটা অর্থ আর একটা অর্থ কেউ কেউ করেছেন তাফসির কারগন তাফসির কাছে সেটা রয়েছে তুবলা মানে প্রকাশ করা তুবলা বা ইহামুবলাস যেদিন গোপনীয় বিষয় গুলি কি হয়ে যাবে প্রকাশ পেয়ে যাবে যত লুকাই তো সেখানে প্রকাশ পেয়ে যাবে আল্লাহ তো জানেননি কিন্তু মানুষজন হাসরের মাঠের তাও জেনে নেবে এই মর্মে একটি হাদিস রয়েছে সহিব খালি তবি করিম সাল্লি ওসালামের যারা গাদ্দারি করে কি করে গাদি বিশ্বাসঘাতকতা বুঝুন তো গাদ্দারি করা সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা যেমন মির্জাফর গাদ্দারি করেছে রবসিরাজার সাথে রাফেজিরা যুগে যুগে গাদ্দারি করেছে ছয়শ ছাপ্পান্ন হিজিস খলিফার সাথে রাফেজি শিয়া ইভেন আলকামি এবং তুসি হাবিস যেভাবে ইসলাম আর মুসলিমদেরকে ধ্বংস করেছে মুসলিম অমাকে পিছিয়ে দিয়েছে ইয়াহুদ্দিন আসারা কেউ করে এই ভারতে ইংরেজ যে মুসলিমদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়েছে এর আফেজি শিয়াদেরকে ব্যবহার করে আর বর্তমান যুগটা ঠিক ওই রকম চলছে আর ইসলামের লেভেল দেখে দুই ভাইয়ের হাতে আছে ইহুদি শক্তির হাতে আছে মূলত আর ইহুদি শক্তি আর আফিজিসটা শিয়া শক্তি একটা টাকার ইপি এদিক ওদিক জি কোন পার্থক্য যেটা হচ্ছে এক শ্রেণীর মূর্খ মুসলিম আন্দোলন আন্দোলন শুনলেই আন্দোলন শুনলেই স্বাধীনতা শুনলেই আর বিপ্লব শুনলেই এইরকম বিপ্লব এটা হচ্ছে আমাদের আদর্শ আরো আদর্শ আমাদের গাদ্দার সম্পর্কে নবীদার পাচার ওপর একটা কি করা হবে পতাকা লটকান হবে পতাকা ঝোলানো হবে জি হ্যাঁ বড় করে পতাকা ঝুলানো হবে আর তার পাঁচার উপর এই পতাকা ঝুলতে থাকবে উঁচা হবে আর হাসর মাঠে সমস্ত মানুষ দেখবে আর দেখার পরে সবাই জানবে মির্জা ফরের পতাকা এটা হচ্ছে মীর কাছেমের জামিনার গাদ্দারি পতাকা এটা হচ্ছে ইবনে আল কামি নাসির তুসির পতাকা এইভাবে যুগে যুগে যত গাদ্দার ইবনে সাবা ইহুদি যে এই এইরকম যারা রাফেজি ধর্ম থেকে যে ইসলাম গ্রহণ করেছিলি কিন্তু সে ইসলাম গ্রহণ করার পরে এই রাফেজিদের হচ্ছে সে হচ্ছে পিতা জনক তো এরা হচ্ছে বড় বড় উম্মতের গাদ্দার এইরকম বহু গাদ্দার রয়েছে বহু মুনাফিক কপট রয়েছে যাদেরকে মানুষরা তো মুসলিম মনে করে কিন্তু এরা হচ্ছে বড় বিশ্বাস ঘাতক ব্যক্তির সাথে ঘাতকতাই আর গাদ্দারি যদি এত বড় কাবিরা গুনা অপরাধ হয় তাহলে জাতির সাথে যদি কেউ অপরাধ করে উম্মিমার সাথে অপরাধ করে কোন একটা দেশের সাথে কেউ যদি গাদ্দারি করে তাহলে কত বড় সে পারে এক কথায় যে কোনো পাপ সেখানে প্রকাশ পেয়ে যাবে আহম্লা সাহায় ফা আল্লাহম কৌয়াওয়ালা নাসের যখন সমস্ত পাপ প্রকাশ পেয়ে যাবে আর সব সামনে হাজির হয়ে যায় আমল নামে সবকিছু উপস্থিত পাবে তখন ওই অপরাধীর না কোনো শক্তি কাজ করবে সেখানে নিজের শক্তি নিজের আভ্যন্তরী আমার শক্তি মানুষ যখন বিপদের সম্মুখীন হয় তো দুটো তার বিপদ থেকে রক্ষার উপায় একটা হচ্ছে দাখিলি একটা খারিজ একটা হচ্ছে আভ্যন্তরীণ আর একটা বহিরাগত ডিফেন্স আভ্যন্তরীণ ডিফেন্স হচ্ছে মানুষ যখন বিপদের সম্মুখীন হয় তখন সেটাকে নিজে প্রতিহত করার চেষ্টা করে নিজের ক্ষমতা দি এটা কুয়াথিন বলা হয়েছে নিজে একা পারছি না কিন্তু করবে এটা হচ্ছে নাসের এবার বুঝতে পারছি না আয় মানুষ বিপথে জাহান নামের আজাব থেকে এবং আল্লাহর পকড়াও থেকে বাঁচার জন্য একটা হচ্ছে নিজের গায়ে শক্তি থাকা তাও নেই যে বড় বড় জাহাজ নিয়ে আমাদের আকাবের বুজরুগানের দিন গঙ্গহির সাহেব আর উজানি সাহেব আর অমক সাহেব তমুক সাহেব সব হাজির হয়ে যাবে কথা বোঝা না জি হ্যাঁ জি হ্যাঁ এগুলো কোরআনের যে নাজেল করা দিন সেই দিনের বিপরীত কোন দিন মানুষের না হবে তারপরে দ্বিতীয় কসম আলোচনা জাতির রাজে সেই আকাশের কসম সেই আকাশের কসম যে আকাশ জাতির রাজে বর্ষনশীল রাজ মানে মাতারুণ নতুন আরবি শোনেন মাতার মানে কি বৃষ্টি এই রাজি মানে বৃষ্টি মানে বৃষ্টি আরবরা কেন বলে বলে এই জন্য আরব দেশে তো খুব বেশি হয় না কম হয় খুব কম হয় এই জন্য আরবরা নেক ফাল নিত মানে শুভ লক্ষণ নিত আর আশা করতো যে একবার বৃষ্টি হইলে আবার কি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে আর বৃষ্টি ফিরে আসা এটা হচ্ছে রাজা রাজা মানে এই জন্য বৃষ্টিকে তারা রজন বলতো এই মানে কি বলবেন বর্ষণশীল আকাশের শপথ এমন আকাশের শপথ যে আকাশ হচ্ছে বর্ষণশীল মানে যে আকাশের দিক থেকে মানে মেঘমালা থেকে আকাশ থেকে তো বৃষ্টি বর্ষণ হয় না কিন্তু আকাশের দিক থেকে হয় আর মাথার উপর যা কিছু তাকে তাকে আরবিতে আকাশ বলা হয় এই অর্থে এখানে আকাশ তো মেঘমালা থেকে যে বৃষ্টি হয় সেই সেই আকাশের শপথ করা হয়েছে ওয়াল আর দে এবং এমন জমিনের শপথ যেটা বিধীর্ণশীল অর্থাৎ বিধীর্ণশীল জমিনের ভূমির শপথ জমি আবার ফাটে কি করে জমি ফাটে মুফাস বলেছেন যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে যে দানা যে পড়ে থাকে হয় বীজ বপন করেছেন বীজ ছিটিয়েছেন আর না হলে বীজ যেভাবে প্রাকৃতিক ভাবে কোথাও ছিটে গিয়ে পড়েছে কোনো পাখিতে খেয়েছে পেটের দানা গিয়ে পড়েছে কোথাও আহ যেভাবে না কেন ছড়িয়ে ছিটিয়ে এমনি পড়ে আছে যখন বর্ষা বৃষ্টি হয় তখন কি হয় মাটিটা নরম হয় আর তারপরে তখন বীজটাই অঙ্কুর গজাই আর অঙ্কুরটা তখন জমির নরম মাটিকে হ্যাঁ কি করে বিদীর্ণ করে ফাটায় আর ফাটল ধরে তখন গজিয়ে উঠে আর ধীরে ধীরে শক্তিশালী হয় আল্লাহ রাবুল আলমিন এমন জমির কসম করেছেন যে জমিন এইভাবে ফেটে উঠে বর্ষা বৃষ্টি হইলে হ্যাঁ বীজ থেকে অঙ্কুর গজিয়ে শস্য ক্ষেত এইভাবে হয়ে থাকে আর কেউ বলেছেন যে এখানে বুজানো হয়েছে সাগরের গভীরের ফাটলকে বোঝানো হয়েছে অনেক তফসির কাদা এভাবে লিখেছে সাগের সাগরের গভীরে অনেক বড় বড় ফাটল রয়েছে বড় বড় ফাটল রয়েছে যেটা সম্পর্কে আমরা খবর রাখি না সুতরাং জমিনকে জাতুর রাজুকে জাতুর মানে ফাটল ধরা সাদা আসদাও মানে হচ্ছে ফাটল ধরা জি হ্যাঁ সাদা মানে কোরআনের ভাষাতে প্রকাশ্যে বলে দেওয়া খোলা খুলে বলে দেওয়া তারপর আল্লাহ বলছেন কতদিন এরকম গোপনে দাওয়াত দেবে এখন তোমার সাথে কয়েকজন হয়েছে ৪০ পঁয়তাল্লিশ জন প্রায় হয়ে গেছে এখন কি করতে হবে ফাস্তাবে মা তুমার যা তুমি আদিষ্ট হয়েছ তা খোলা খুলি বল এই হচ্ছে ফাটাফাটি কথা ফার্স্ট আল্লাহ বলছেন ফাটাফাটি দাওয়াত দেয় এখন আর লুকিয়ে কত দাওয়াত দেবে কতদিন লুকিয়ে লুকিয়ে রাখবে ইসলামের দাওয়াত ওই রকমের সই আঁকে তার স্তর আছে আপনারা প্রথম ফাটাফাটি শুরু করে কি না দু পাঁচ বছর এরকম চালাইতে হবে ১৩ বছরের মধ্যে লুকিয়ে লুকিয়ে ব্যক্তি পর্যায়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি নিজের বংশে নিজের বংশের লোক যদি নাও মানে তো না নিজের ভাই ধরে ভাই আর যদি দেখেন খুব খারাপ আমার ভাই তাহলে সেটাই পর বলবেন না আবুল লাহাবের মতো যদি হয় কিন্তু যে আবুল তালেবের মতো ভাই হয় তো অবশ্যই তাও দিতে হবে জি আবু তালেবের মতো ভাই হইতে পারে আবার আবুল আহবের মতো হইতে পারে তো এইরকমই আর তারপরে তখন দেখছেন শুরু করে দিল ভুল প্রথম চোটে একেবারে বুকে হাতে না ভুল করিয়েন না কাজটা ঠিক কিন্তু আপনার তরিকাটা ভুল জি এই সুন্ন আপনি প্রকাশ করতে গিয়ে তাদের বড় বড় রেখে দিলেন কোরআন হাদিসের দলিলের কোন পরোয়া নেই ব্যাস আমাদেরকে এই হয়ে থাকে এই লেভেলে থাকতে হবে এই মগজটাকে একটা জং বা মরিচা লাগা লোহাকে প্রথম চোটেই পরিষ্কার করা যায় না ওকে পিটিয়ে পিটিয়ে পিটিয়ে পিটিয়ে সাফ করতে হয় যে ভেঙে দেবেন একটা কাঁটা আমরা পিঠি না ঠিক আপনাকে হেদায়ত করার জন্য পিটতে হবে তাহলে কতটা পরিমাণ ডোজ দিলে হেদায়ত হবে সেটা আপনাকে হাকিম হইতে হবে এই ক্ষেত্রে জি প্রজ্ঞাবান হইতে হবে আল্লাহ রব আলম আকাশের কসম করছেন জি আর জমিনের কসম করছেন যা বিদীর্ণ হয় সিদ্ধান্ত দানকারী বাণী এই দি হক এবং বাতেলের মাঝে ফায়সালা করা হয়েছে চূড়ান্ত ওমাহ বিজলি আর কোরআন কোন প্রহসন নয় আজাব আরে ওই আর নামাজ পড়া আমাদের কাজ না এগুলো মূল্ হুজুরদের কাজ চলেন ভাই যে দিন শিখা আরে ওগুলো তোমাদের কাজ তোমরা করো আমাদের কাজ আমরা করি ওমা বি এটা ঠাট্টা মজাকের বিষয় নয় যে হুজুর রাই দিন শিখবে আর না। শুধু কারণ ইসলাম ইসলামে এই ছুতের শিক্ষা দেওয়া হয়নি ইসলামে এত শ্রেণী বিভাগ করা হয়নি চার ভাগে বিভক্ত মানব জাতি করা হয়নি তোমরা কেন নিজেদেরকে বিভক্ত করে তোমরা ইসলাম থেকে নিজেদেরকে ইসলামের শিক্ষা থেকে আর ইসলাম পালন করা থেকে দূরে রাখছো বলছে এগুলো তো হুজুরদের কাজ এগুলো দাড়ি রাখলে হয়ে মোতাবাহি তাহলে আপনি নিজেকে কি করতে চান হুজুরদের আপনারা এত নিকৃষ্ট হতে চাই না অমাহাবিল হাজর এই ঠাট্টা মজাকের কথা নয় ইন যা কিছু বলা হয়েছে সত্য জাহান্নাম বলা হয়েছে সত্য জান্নাত বলা হয়েছে সত্য কাফেরদের ওপর আল্লাহ রাজাব হয় সত্য মরণের পরে পাকড়া হবে সত্য আল্লা রবুল্লা আলমিন পৃথিবীতে বিজয় দেওয়ার জন্য কিছু শর্ত রেখেছেন সত্য বিজয় হাসিল করতে চান সসম্মানের জীবন চান নেতৃত্ব চান তাহলে তার জন্য কাজ করে যান আর বলবেন যে ইসলামী হবে বিষয় নেবে তাহলে আলাও নাইন কিন্তু ওপরে থাকবে মমিন হইতে হবে জি কি দুদা নিশ্চয়ই কাফের রা বিষণ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরযন্ত্র করছে করে থাকে বা করবে আমিও ভীষণ কৌশল করি দেখেন আল্লাহর ক্ষেত্রে কি বললাম কৌশল বললাম কেদুন মানে কৌশল হয় আর কেদুন মানে ষড়যন্ত্র হয় কেদুন মানে চক্রান্ত হয় কিন্তু বাংলা ভাষায় জি সবটা এক জায়গায় ব্যবহার হয়নি চক্রান্ত ষড়যন্ত্র ছলনা এগুলি খারাপ অর্থে ব্যবহার খারাপ উদ্দেশ্যে যদি আপনি নকশা করেন একটা হ্যাঁ একটা প্লান করছেন খারাপ উদ্দেশ্যে তাহলে সেটা চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু ভালো উদ্দেশ্য যদি একটা প্লানিং করেন সেটা হচ্ছে কৌশল আমি এই কৌশলে ২০ বছর আমার অফিসে কাটিয়ে দিলাম আলহামদুলিল্লাহ কারোর সাথে ঝগড়া নেই বিবাদ কারোর সাথে আমার মনোমালিন্য নেই এটা আপনার কৌশল ঠিক না তার উদ্দেশ্য হচ্ছে কানতে গেছে এটা কি ষড়যন্ত্র সায়িতা এবার বুঝতে পেরেছি তো মানুষ যারা কাফের বা অসৎ পাপিষ্ট তারা ষড়যন্ত্র করে অসৎ উদ্দেশ্য নিয়ে আর আল্লাহ কি করেন তাদের প্রতিহত করার জন্য বা তারা যে মুসলিম ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তা প্রতিহত করার জন্য নির্মূল করার জন্য কৌশল করেন আল্লাহ রয়েছে ভীষণ কৌশল করেন হামা হেলিল কাফির সুতরাং অধৈর্য হয়েও না হে মুসলিম অধৈর্য হয়েও না মানুষ হামা হেলিল কাফির কাফেরদের কি অবসর দাও কাফেরদের কি করো माह और मानी अवसर दवा छाड़ा ना एमहाल एहमाल एहमाल मान छिड़े अपने खराब छिड़े दिल्ली खराब किचु करलो छिड़े ही दिल बहुबार करमाल आप बारे लागाम और एमहाल हे एक बार दू बार भूल करी कर এটা হচ্ছে অবসর দাও কি করা ছাড় দিলাম এবার তোকে ছাড় দিলাম অবলোকন করছি কাফের দেখে কি করো হে নবী বা হে মুসলিম অবসর দাও ছাড় দাও আমি কিছু সময়ের জন্য কিছু কালের জন্য বা অল্প সময়ের জন্য আর রোয়দান মানে হচ্ছে মানে কিছু সময়ের জন্য কালিলান দুটো দিয়ে তফসিল করেছেন সুতরাং কাফেরদেরকে হে মুসলিম হে মুসলিম শাসক হে সম্পর্কে এই যে কাফেরদের কৈত বা ষড়যন্ত্র নবী সালামের সাথে সারা জীবন তারা ষড়যন্ত্র করেছে বিশেষ করে সবচেয়ে বড় যে ষড়যন্ত্র সেটা হচ্ছে हिजरतर पूर्व मुहूर्ते काफे राज्य तरह नील नक्शा तयी कर मुहम्मद रसुरम के भावे खुन करब जो खुनर जो प्रतिबद्ध वंशर की बुद्धि कुबुद्धि प्रत्येक गोत्री गोत्र वंश आज प्रत्येक गोत्र कर दी साहसी लोक द প্রত্যেক গোতরের একজন করে এই খুন করাই শরিক হবে আর রাতের অন্ধকারে গিয়ে এক সবে হামলা করবে। আর মেরে পরে শেষ করে দিলাম তার বংশকে বাক্যামলা আমরা মেরেছি কিন্তু একজন তো না এই যে যতগুলি আরবের বংশ তোমাদের শুধু বানু হাসেম ছাড়া হাসেম গোত্র ছাড়া সব বংশের লোক এই খুনে শরিক আছে এখন একজনের জন্য কাকে খুন করবে খুন তো করা যাবে না এত লোকে তার খুন করা যাবে না আর খুন করবে কি করে তুমি যদি খুন করতে চাও তাহলে তোমাদের গোটা বংশ সাফ হয়ে যাবে হাসেমি সাফ হয়ে যাবে সম্ভব হবে না কারণ সেখানে গোত্রী ও রাজত্ব ছিল জানেন যে আরবদের মাঝে কি ছিল তখন কোন রাজা ছিল না কিন্তু হ্যাঁ হ্যাঁ না খিলাভুত ছিল জাহিলতের যুগে আর না ছিল আর না গণতন্ত্র গণতন্ত্র তো কই না আগে আবরহাম লিঙ্কনিয়া দিল হাদিয়া তোহফা দিল মুসলমানদেরকে কথা বোঝা গেছেন না মুসলমানরা গ্রহণ করলো ইসলামিক রচয়িতা বা সিরাতের লেখক তারা দেখে সুফান আল্লাহ নবী সালামের জামানের যে কোনো রাজ রাজত্ব ছিল না কোন রাজা ছিল না কোন রাষ্ট্রপতি ছিল রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না এতেও বড় হেকমত রয়েছে না হলে সবচেয়ে বড় দাওয়াতে বাধা হইতো ফের মতো সেই রাজশক্তি বড় বাধা হইতো এবং আসামি করে কি জ্বালিয়ে দেওয়া হইত হতো না আসাব গত সপ্তাহে সুরাবুরু যেত সিরে পড়লেন কিন্তু গোত্রী শাসন প্রত্যেক গোত্রে এক একজন নেতা রয়েছে আর মকর সবচেয়ে প্রভাবশালী নেতা মোহাম্মদ রসুল্লাহামের প্রভাবশালী মানুষ হ্যাঁ প্রবীণ মানুষ তিনি সর্দার সুতরাং এখানে কে এরকম একশন নেওয়ার ক্ষমতা রাখে তাদের একটা প্রভাব রয়েছে এরা খাবার খা যে এরা বংশ তার সাথী সঙ্গে কিছু মদিনাই তৈরি হয়েছে ঠিক না আর কিছু সাথী সঙ্গে চলে গেছে মোসাব্বিন ওমরের নেতৃত্বে ওখানে কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা দিচ্ছে চলে গেছে আগে দূত নবী করিমস্লামের দূত ওখানে মোসাবিন ওমর আল্লাহ চলে গেছেন তো মদিনার দিকে যাবে এই জন্য তাদের তল্লাশি খুব জোরদার ছিল মোদিনার রাস্তায় এমন কোন জায়গায় চলে তল্লাশ করেনি সব তলাশ করেছে খুঁজে পাইনি আল্লাহ বলছে তোকে মদিনা রাস্তায় বেরোতে হবে না কোন দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে চলে যাচ্ছি এমন দিকে এই জন্য সৌর পাহাড়ের যে গুহা ওটা কোন দিকে আছে এমন দক্ষিণ দিকে আছে মক্কা দক্ষিণ দিকে আছে কাবার দক্ষিণ দিকে গিয়ে লুকিয়ে আছেন সেখানে তলাশ করতে চাই হইতে পারে এদিকে আসবে দিঘিত কিন্তু তল্লাশিটা অত জোরদার ছিল না আর আল্লাহ রক্ষা করবেন যেভাবে রক্ষা করেন তাদের কোনো উপায় ছিল না কিন্তু তদবির করতে পারবো এতে কি শিক্ষা দেওয়া হয়েছে আমি রক্ষা করবো কিন্তু তোমাকে চেষ্টা আপ্রাণ চেষ্টা রাখতে হবে এই জন্য তুমি উত্তর দিকে যাও না দক্ষিণ দিকে যাও আল্লাহ তো এটাও করতে পারতেন যে আমি অলৌকিক ভাবে হিসেবে রক্ষা করব তুমি সোজা রাস্তা দিয়ে হাঁটতে থাকো তাদের চোখগুলিকে অন্ধ করে দেবে এটাও তো করতে পারতেন যেমন ঘর থেকে যখন বেরোচ্ছিলেন হ্যাঁ নবী করিম সাল্লা তখন তাদের চোখগুলি অন্ধ করে দিয়েছিলেন আল্লাহ আমি প্রাচীর আর সৃষ্টি করে দিয়েছিলাম অমিন খাল ফেম সদ্দান পেছনে আর প্রাচীর সৃষ্টি করে দিয়েছিলাম জিয়া ফাগশাহী না তাদের চোখগুলিকে আচ্ছাদিত করে ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়েছিলাম হেফাজতের মালিক আল্লাহ রব আলী আমরা সৎ নিয়তের কাজ করবো বদনিয়ত রাখব না আর অসৎ মানুষরা কাফের মুশ্রেক যারা ইসলাম দ্রোহী ইসলাম বিদেশি কোরআনাদ্রোহী কোরআন বিরোধী তার অসৎ উদ্দেশ্যে কাজ করছে আর আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহ এবং রসুলের কথা প্রতিষ্ঠা করা সার্বিক জীবনে এটার চেষ্টা চালিয়ে যাওয়া উত্তম পন্থায় মধ্যম পন্থায় যেই পন্থা রসুল উল্লাহাম সাহাবাইকালাম সালফে সালিম শিখিয়েছেন ওইভাবে কাজ করে যেতে হবে হেফাজত আল্লাহর করবেন আর যখন আল্লাহর চূড়ান্ত ফায়স আল্লাহ হবে যে হয়তো শাহাদাত দিয়ে আল্লাহ সম্মানিত করবে তখন শাহাদাত দেবেন সেটা কোনো পরাজয় নাই শাহাদা এক বিজয় শাহাদা এক বিজয় কিন্তু সঠিক পথে ভুল পথে থাকবেন আর বলবেন শহীদ কালকে এক ভাই বলল যে কোথায় নাকি প্লেট দেখেছে এক হিন্দু নামের সামনে কি লিখাছে আছে। অমুক শহীদ কালকেই আলোচনায় যাচ্ছে হিন্দু শহীদ তো শহীদ নামটা সবাই ব্যবহার করছে কিন্তু আল্লাহর কাছে কি শহীদ আল্লাহর কাছে কে শহীদ এটা দেখার বিষয় কে শহীদ হবে যে কোরআনার জীবন গড়বে কোরআনার জীবন গড়ার চেষ্টা করবে কোন আল্লাহর ক্যালেমা উঁচা হবে এবং তরিকাটা ঠিক হবে টার্গেটও ঠিক হবে তরিকাও ঠিক হবে দুটো কথা মনে রাখেন কারণ অনেকের টার্গেট ঠিক আছে কিন্তু তরিকা ঠিক নেই লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে তরিকা ঠিক নাই কিন্তু যারা উপকার করে বিভক্ত ঠিক আর করে। এক দল আছে যারা হারাম পয়সা দিয়ে হারাম উপার্জিত পয়সা দিয়ে গরিবের উপকার করে সুদের পয়সা ঘুষের পয়সা দান করে হ্যাঁ গরিব মিসকিনকে অথবা মদের দোকানে পয়সা পশ্চিমা দেশে যেসব মুসলিমরা বাস করে মদের হোটেলে চাকরি করছে আর করে কেন দান খেরাত বেশি করে হ্যাঁ যে মেলা এদুর খেয়েছি মানে মেলা হারাম খেয়েছি এখন হজে যেতে হবে এখন কি করতে হবে এখন উর্দুতে একটা প্রবাদ আছে যে এক হাজির সাহেব সম্পর্কে প্রবাদ যে হাজার যাই হজ করে আসি কথা বোঝা গেছে না ঠিক ওই রকম একশো লোক আছে গরিবের অনেক দান খায়রাত করে কিন্তু রোজগার হচ্ছে হার উপকার তো করলো হ্যাঁ টার্গেটটা কি টার্গেট হচ্ছে গরিবের উপকার করা আদর্শটাও ঠিক থাকতে হবে আল্লাহ যেন তফিক দান করেন ফরি ফরি ফরি ফরি ফরি ফরি